महिला जदि स्मी ताल दे तलाक होना स्वामी जी स्त्री के तलाके अधिकार दिए थे विय समय शर्त करेस फरमे कितना लेखा स्वामी स्त्री के तलाक देर अधिकार दिए कि सतर नम्बर ए शर्ण प्राय टिक दिए दे स्वामी जो स्त्री के तलाक देवर अमी के तलाक दीते तल्क तफीज बलाधिकारे थे और जो अधिकार दिए ना थे स्त्री तलाक दी तलाकना তবে স্ত্রী যদি জাজলুম হয় মানে তার প্রতি কেউ জুলুম করে খাওয়া দাওয়া দিচ্ছে না বরণ পশু দিচ্ছে না তার ব্যবহার ভাবনা ইত্যাদি ইত্যাদি বা ধর্মীয় কোনো কারণ সে নামাজ পড়ে ইত্যাদি যে কোনো কারণে তার যদি প্রাপ্য সে না পায় তার অধিকার স্ত্রী হিসাবে স্বামীর কাছ থেকে না পায় সামাজিক শারীরিক অর্থনৈতিক মানসিক ঠিক আছে ধর্মীয় ক্ষেত্রে ইসলামিক কোর্টে গিয়ে সে কেস করবে সত্যি যদি সে নির্যাতিতা হয় তাহলে কোর্ট থেকে স্বামীকে বলবে তাকে খোলা করে দেওয়ার জন্য খোলা মানে স্ত্রী কাকে যা দিয়েছে এগুলি স্বামীকে ফেরত দেবে ওখান থেকে ওকে তালাক দেবে চলে যাবে তাও যদি স্বামী রাজি না হয় কোর্ট থেকে ফাইসলা করে দিবে বিবাহ বিচ্ছিন্ন করে দিবে। ফার্স্ট বলে এটাকে বিচ্ছিন্ন করে দেওয়া বুঝে আছে তাহলে খোলা করে নিতে পারে স্ত্রী স্বামীকে তার হয়তো যা কিছু দিয়েছে এটা দিয়ে বা তাকে রাজি করে বলবে না আমার তোমার সঙ্গে আমার সংসার হবে না এই তারই আমাকে তুমি ছেড়ে দাও এটাকে খোলা তালাক বলে আর তালাকে অধিকার দিয়ে থাকলে তালাক দিতে পারবে বাকি স্বামী বাইরে আসছে স্বামীর টাকা দিয়ে স্বামীর বিরুদ্ধে কেস করে স্বামীকে তালাক দিয়ে চলে যাবে এমন যাইজ না তখনই তখনই তালাক তখনই বিয়ে সব কিছু এগুলি কি সব যাইজনি তারাকের পরে তাকে ইদ্যৎ পালন করতে হবে ইত্যাদি ব্যাপার আছে মহিলাদের নামাজ হাত বিছিয়ে সেদা করে এবং বুকের উপর হাত না বেঁধে নামাজ হবে কিনা বুকের উপর হাত না বাঁধলে না কি যে লিখেছে যাই হোক মহিলারা নামাজ পড়ার সময় আলান কুকুরের মতো হাত বিছিয়ে নামাজষেধ করেছেন অর্থাৎ সময় মাটিতে হাত দুইটা রেখে দিবে এটা নিষিদ্ধ কুকুরের মতো এটা হারাম নারী পুরুষ সবার জন্য হাত বাঁধার ব্যাপারে নারী পুরুষ সবাই বুকের উপর হাত বাঁধবে নারীরা বুকে পুরুষরা নাভিড় নিচে বা উপরে এমন কোন সঠিক দলিল নেই এমন কোন দলিল নেই যে নারীরা উপরে আর মহে পুরুষরা নাভিড় নিচে আর মহিলারা হাত বিছিয়ে দিবে বা পিছনটা উঠাবে না लागिए रखबे शुए जा नाम महिला पार्थक्य है रसुलल नहीं रसुल्लामी जयीप जाल मिथ्या एक शाहबाद किर्णा आगे सम्पूर्ण दुरबलेक्त ग्रहणजोग्य ना बर नारी पुरुष नाम पद्धति एक तब शर्त नियम कि पार्थक्य आ तब पद्धति एक पार्थक्य नहीं आल्लाहर इबादते चोखर पानी आसले ता फेले গালে বা না যদি চোখে পানি আসে আর নর্মালি যদি পানি আপনার টপ টপ করে পানিতে মাটিতে পড়ে যায় ঠিক আছে পড়তে গেলে কোনো সমস্যা নেই এটা যদি আপনি মুছে সেটাও কোনো সমস্যা নেই ঠিক আছে উত্তম মুছে নেওয়া মাটিতে না পড়া বা বোতলে ধরে রাখবেন এমন কিছু না সত্যিই যদি আল্লাহর ভয়ে পানি আসে এটা ভালো দুই প্রকার পানি আল্লাহর জান আগুনকে নিভাতে পারে একটা হল শহীদের রক্ত আর একটা আল্লাহর ভয়ের চোখের পানি যেটা কেঁদে বের হয় তবে ভান করে না লোক দেখানো কাঁদা না আছে না কিছু কাঁদা লোক দেখানো কিছু যেটা ভাড়াটিয়া দোয়া চোখ দিয়ে পানিও পরে দেখা যায় এমনটা না সত্যিকারে আল্লাহর ভয় এবং যারা আল্লাহর ভয়ে কাঁদে একাকি কেমতের দিন সাত শ্রেণীর মানুষ যারা আল্লাহর আট শ্রেণী চেয়ে ছায়া পাবেন তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর ভয়ে একাকি নির্জনে আল্লাহর জন্যে কাঁধে আল্লাহর ভাই একাদ জাহান নামের আজবের জন্য কাবর আজবের জন্য কা এবার আপনাদের কাউ প্রশ্ন থাকলে বলেন জি এমন ব্যক্তি যে কোরআনের সম্মান বুঝে নামাজ আদায় করে এমান আমান আছে কোরআন হাতে দিলে মিথ্যা কথা আর বলবে না এমনটা যদি ধারণা বিচারকের হয় তাহলে তার হাতে কসম আমি করেছি এছাড়া সাধারণ করে বলবেন কোরআন নিয়ে কসম খাও যে হ্যাঁ তুমি আমাকে আর আমি তোমাকে ছাড়বো না বা বল তুই আমি কোরআন কসম কোরআন নিয়ে কসম খেতে পারবো কোরআনদের আমার হাতে আমি কসম বলবো চলবে না কসম খাওয়া যাবে না কাবা কাবার যে প্রতিপালক তার কসম খাওয়া যাবে ঠিক আছে তবে কসম মান ফাকাদ আল্লা ছাড়া অন্যের নামে কসম খাবে সে সিরিক করলো এটা ছোট সিরিক কিন্তু যদি কেউ মনে করে যে আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাইলে বেঁচে যাব বা পিলের নামে বা ঘরে বা অমুকের নামে বা অমুক ব্যক্তির নামে बड़ सीढ़ी कसम खेते कसम खेते मिथ्या करते बिस्टिदल झड़ तूफान गाली गोल्ड के गाली गाल मुजबल्लाई के জড় তুফান দেয় না আল্লাহ বলেন এই জন্য বৃষ্টি হলে বলতে হবে কি বৃষ্টি যখন বসুন আসবে তখন বলতে হবে কি বলতে হবে বৃষ্টি বর্ষার সময় কি দোয়া করতে হয় আল্লাহ সই বান্নাফিয়া আল্লাহ सही नाफे आल्लाकार वैशाखी तो बिस्टिंग बिस्टिदे वैशाखी तो कल बैशाखी बला जाए नहीं कल मान कि कल मैंने अभिस এইভাবে বলা ঠিক কালবৈশাখী সব নিয়ে গেল আল্লাহ নিয়ে গেছেন কালবৈশাখী নিতে পারে না কি হলে বলতে হবে এবং বৃষ্টি যখন বন্ধ হবে তখন কি বলতে হবে মতির না বে রাহমতি আল্লাহর অনুগ্রহে এবং তার দয়াতে আমরা বৃষ্টি পেয়েছি আল্লাহর নবী এক সফরে ছিলেন রাত্রে বৃষ্টি হয়েছিল বললেন এই আজ সকাল কিছু মানুষ শিরিক করেছে কিছু মানুষ তাওহিদ করেছে কিছু মানুষ মুশরেক হয়ে গেছে কিছু মানুষ মহেদ হয়ে গেছে যারা বলেছে আরে এই তরকা ওই তরকা এই পূর্ণিমা বামুক জন্য বৃষ্টি হয়েছে এরা সিরিক করেছে মুশরেক হয়ে গেছে আর যারা বলেছে মুতির না বেফাজুলিল্লাহ আহমেদে আল্লাহর দয়া এবং আল্লাহর ফজলে করমে বৃষ্টি পেছি তারা মহেদ হয়েছে তাহলে বলতে হবে মুতির না বেফাজুল্লাহর আহমেদে আর বি না পলে বাংলা কবেন জাল্লার দয়া অনুকম্প অনুগ্রহে আমরা বৃষ্টি পেয়েছি ঝড় তুফান যদি আসে কি বলতে হবে আল্লাহর কসম যদি ঝড় তুফান আসে এবং সবাই ঝড় তুফানা ঝড় তুফান আসলে বলতে হবে কি বলতে হবে আল্লাহ আল্লাহা ও খাই রামা ওর সে এক বছর আল্লাহ হইনি আল্লাহনি হে আল্লাহ আমি আস আলুকা তোমার কাছে চাচ্ছি এই ঝড় তুপানের কল্যাণ ঝরতুপানের কল্যাণ আছে একটা ঝড়তুপান যখন হয় তখন কত পোকামাকড় মরে যাই কত বালা মুসিবত দূর হয়ে যায় एर मध्यमे गाचे फल से बेटा कि पुरुष जेटा थ महिलाटार्ज प्रयोजन फलन बाढ़े ये धोला बाली एक ता विशाल किार ये बिस्टी एक बार बिस्टी जे सार्थर सारा दी तो ना তাহলে বলেন আল্লাহ আল্লাহ এর যা কল্যাণ আছে এর মধ্যে যে অনিষ্ট যে অনিষ্টের মাঝে আছে যেটা নিয়ে যেটা দিয়ে এই সব অকল্যাণ থেকে তোমার কাছে আমরা কি চাচ্ছি বানা চাচ্ছি পড়ছেন হেসরুল মুসলিম এই দোয়াটা আছে দোয়ার বই আছে সেটা হয়তো নাই এই দোয়া পাইলে আবার আমার দেশের বাংলা ভাইয়ের গ্রুপের কাছে পাইছে তখন যার কাছেই নাকি বাংলা গ্রুপ তাহলে এইভাবে কোন জামানাকে সময়কে কোন বৃষ্টিকে কে বাবা দলে প্রতিদিন খালি বৃষ্টি আর বৃষ্টি হাট বাজার সব বন্ধ হ্যাঁ উমুক তুমুক এই সেই কাল বৈশাখী আর জড় তুপান খবরদার এই সবকিছু কে চালায় মহন আল্লাহ গালি দেবেন না আল্লাহকে খবরদার আল্লাহকে গালি দেবেন জি আকিকা এর আপনাদের বলছিলাম পাঁচটা কারণে আকিকা কয়টা কারণে প্রথমত আল্লাহর নিয়ামাতের শুকরিযা घर नई पंचम मेरे मुख करना खुशी खाली खुशी हबें परीक्षा पास कर ले मिस्टी खाना सबा खान ये सन्तान खावा द्वस्था कर तीन नम्बर नाम এই নামটা অন্যকেদেরকে জানাই দেওয়া আপনার বাচ্চা হচ্ছে নাম রেখেছে আবদুল্লা আপনি আবাহুল্লাহ আবদুল্লাহ মা ছেলেটা আব্দুল্লাহ সবাই বলবে আবদুল্লাহ এটা জানাই দেওয়া কিভাবে জানাবেন একটা অনুষ্ঠান না করলে বালকজনকে না পাঠালে গোস্তু এই জন্য দেখলাম একজন গোস্তু পাঠাচ্ছি দেখি একটা কাগজ কি মানে নাম রাখছে আর কি বলুন ভালো তো জানা গেলো যে মেয়েটার বা ছেলেটার নামই রাখছে এক টুকরা হোক আর পারলে পাকশাক করে খাওয়ান সব আলো শয়তানের বন্ধন থেকে মুক্ত করা এটা বড় জিনিস আঁকিকা না করলে শয়তানের বন্ধন ওর কাছে ওর ভেতরে থেকে যায় আঁকিকা করলে শৈতান থেকে মুক্ত হয় এই জন্য স্বামী স্ত্রী মিলনের সময়া এবং হেফাজত থেকে দূর রাখে আর এই জন্য মেয়েদের একটা ছেলেদের একটা যেহেতু ছেলেরা বাইরের বাইরে বেশি যাবে ছোট বাচ্চায় দৌড় যাবে বাইরে আপদ বিপদ হতে পারে জন্য দুইটা মেয়েরা যেহেতু ঘরমুখী এখন তো মেয়েরাও হ্যাঁ শৈতানের নিয়মে ছেলেমেদের মেয়েদেরকে লালন করবেন না এদিকে খ্রিস্টানদের নিয়মে না শরীয়তের নিয়মে করবেন তাহলে কুরবানির সঙ্গে যে দিবেন সাত দিনের দিন আকিকা হবে সাত দিনের যদি আকিকা হয় তো দেন বাকি দশ বছর পনেরো বছর স্বামী স্ত্রী তিন ছেলে মেয়ে সবাইকে একটা গুরু কিনে আকিকা দিয়ে চলে আসছে বাংলাদেশ থেকে পরে ফতোয়া জিজ্ঞেস করছে না যার মেয়েছে সেই খেতে পারবে না আর বড় হলে নাকি বাচ্চাও খেতে পারবে না আরে যার সেই খেতে পারবে না একজন জিজ্ঞেস করছো শেখ বাচ্চা তো ছোট আমি বললাম যার একটু ঝোল চুষাই দিবা একটা এটা হলো নিয়ম সাত দিনের দিন করবেন সাত দিনের দিন না পারলে যেকোনো দিন পারবেন বড় হয়ে গেছে যখন তখনই দিয়ে দিন বড় হওয়ার পরেও আকিকা দেওয়া যায় আছে দেওয়া জরুরি না যাদের ছোট কালে দেওয়ার সামর্থ্য ছিল না খালাস বড় চাই যায় যাচ্ছে একজন বলে শেখ আমার বাবা তার আকিকা দেয় না আমাদের ভাই বোনদের কাউরি দেয় না আমি এখন সবগুলো দিতে চাই দিয়ে দাও মাফি মুশকিল যায় যা এই হলো আকিকা বাকি যদি কেউ উঠ বা গরু দিয়ে আকিকা দিতে চায় তাহলে জানতো মানে একটা একটা দিতে মানে ছেলে হলে দুইটা গরু মেয়ে হলে দুইটা এভাবে দুইটা ওর দিতে হবে না দিয়ে বা গরু দিয়ে কাজী সারা দুনিয়াতে ছাগল ভেড়া দুম্বা অ্যাভেলেবেল আছে না নাই যদি কোথাও না পাওয়া যায় তাহলে বলবো ঠিক আছে আপনি গরু দুইটা দিয়ে দেন দুইটা দিয়ে দেন কিন্তু আহমদুল্লাহ পৃথিবীতে এমন কোন জায়গা না যেখানে আস মানে যদি কুরবানি ভাগা দিয়ে চলে তাহলে আকি যাবে না কেন আরে যেখানে আপনার সরাসরি কোরআন আদিস মানা যাবে সেখানে কেয়াস করা যাবে কেয়াস মানা যাবে আস কখন যেখানে কোরআন শূন্য নাই তারপরে ইজমা ইজমা না হলে চার নম্বরে কোরআন হাদিস কিয়াস আপনি প্রথমেই এক নম্বরে টানাটানি করেন কে ব্যাপারটা কি মানে কি খাসি টাসি দিলে গোস্ত ভাগ কম হয় নাকি গরু টর একবার দিলে ভাগা ভাগা একটু ভালো পাওয়া যায় খাওয়া দাওয়া আয়োজন হয় আবার অনেকে করে কি আকিকা দেয় এরপরে গরুর গোস্তু নিয়েছে খাওয়াইলা যা আকিকা দিয়েছেন ওইটা দিয়ে পাক করে খাওয়াবেন এর সঙ্গে আরো কিছু যোগ করার দরকার নেই সুন্নতি তরিকা যেখানে করা যাবে সেখানে আপনি অন্যটা যাবেন কেন ঠিক না সহজ না সহজ না এবং সাত করার চেষ্টা করবেন অনেকে বলে আমি যাব তারপরে বউ কইছে তুমি আইবা তারপরে কাটা ছেড়া করবে কে আরে দুনিয়ার সবই চলতেছে শ্বশুরের বেটি মারা গেলেও তার কবরটাও দেওয়া যাবে আর ব্যাপারগুলিকে গুরুত্ব না দেওয়া এখানে আমরা জয় করবো এখানে জয় করে সবার খাওয়াই দেবো রাত্রি ক্লাসে কেউ নাই কাটার এগুলি কিছু অজুহাত এবং ছলচতুরী এবং কিছু নিয়ম কারণ এবং আমি বল এই বলবো যেখানে সরাসরি রসুলের আমল করা যায় যেরকম কুরবানি দিতে হবে গরু কি বলে ওট গরু ছাগল ভেড়া দুম্বা দিয়ে মহিষদের কোরবানি নাই হরিণ দিয়ে না এখন মনে বলেন মনে করেন ইন্ডিয়া গরু জবা করা যাবে না ছাগল কি জবা ছাগল তো জবা করা যাবে ঠিক না মনে করেন এমন এক দেশ যেখানে এগুলি নাই মহিষ আছে বলবো ঠিক আছে এখন আপনি কি আস করেন যেহেতু এখানে হাদিসের আয়াত কোরআনের মানার নাই তখন আপনি যেটা আছে এরপরেও আমাদের এক শ্রেণীর মুফতি সাহেবদের মাঝাব নিয়ে টানাটানি করা জিন্দা রাখার জন্যে কেয়াস এবং রায় নিয়ে নিজেদের মতামত নিয়ে টানাটানি করা বড় অফসোস লাগে মানুষকে কোরআন শূন্য থেকে দূরে রাখা আরে যেখানে পাচ্ছেন না কেয়াস কখন নিজের বাবা না থাকলে আরেকজনকে হয়তো বাবা ডাকতে পারে বাবা আছে তারপর একজনকে বাবা ডাকবে এটা কেমন কথা হ্যাঁ বাবা মরে গেছে হয়তো ছোট কালে বড় চাচারে বাবা ডাকে সমস্যা নয় বাবা ডাকলে কিন্তু পরিচয় দেওয়ার সময় লেখার সময় যে না বা নিজের বাবার নাম লিখতে হবে বাকি চাচার বাবা বাবাটাকে যাজ আছে আমি মুশকিল শ্বশুরের বাবাটা কেন অসুবিধা নেই কিন্তু বাবা বানাই নিয়েন না নিজের বাবাকে পরিচয় দিয়ে না যে মুখের ছেলে আমি যাজ নেই সেখানে আরাম সময় আমরা মনে মনে রবাহিনাগ করেন হয়তো বলেন না কিছু আমরা আপনাদের বলবো যে আল্লাহ রবাহ আলমিন সবার জন্যে আমাদের দিনটা আমি অনেকবার বলেছিলাম আপনাদের আমাদের দিন পরিপূর্ণ না অপরিপূর্ণ সবার জন্যে মানার যোগ্য না অযোগ্য সর্বযুগী সর্বস্থানী সর্ব জাতি নির্বি নির্বিশ সবার জন্য উপযুক্ত নারী পুরুষ ছোট বড় ধনী গরিব সবার জন্য সংরক্ষিত এবং যে পীর আমরা বুঝবো না এই তরজমা কোরআন পড়িস না এটা তুই বুঝবি না বখানীশ্বরী তোর বাংলা পড়িস না তুই বুঝবি না এটা কোরআন সন্না থেকে বিরুত রাখার একটা যাতে করে তাদের গলত গুলি ধরতে না পারে কারণ কোনো বলেন তো দলিল আসে এর আগে বলছি না দরিল আসে কেমন দরিল আছে জাল দরিল কেমন দলিল হতে পারে ওর বাড়িটা নিশ্চিত না তখন তো জাল আর হতে পারে নিবেন না দুনিয়ার ব্যাপারে চলে না অচল দিনের ব্যাপারে চলে আল্লাহর দিনের ব্যাপারে চলে জঘন্য আর কি হতে পারে। যখন কাফের কিশ্রেকরা ওই গায়িকা আর স্কানদার আরো ইস্কন্দার আর কি রুস্তুমার ওই সমস্ত বিভিন্ন উপন্যাস নিয়েছে পড়ে পড়ে যুবকদেরকে বলে মোহাম্মদ আমাদের কাছে আছে আই শুন এই জন্য কেসা ওয়াজ নসিহাত লোকজন অনেক বেশি ঠিক না যারা কেসা কাহিনীর মানুষকে বিরত রাখে তারা কারা যারা বলে কোরআন ধরিস না হাদিস ধরিস না বুঝবি না এগুলি এগুলি সৌদি আরবের হাদিস কোরআন এগুলো উল্টা পাল্টা লেগেছে মানে না মানে না অন্যায়গুলি ডক্টর জাকের নাই কি বলবে হে কি মানুষের পড়ছে ওর পোশাকটাই ঠিক নাই হে আবার করোনা কথা বলবে কি কথা বলবে কি পীর আমাদের হজুররা যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তারা এরা সঠিক কথা বলবে একটু বিবেক বুদ্ধির তালা খুলেন অসল দিন বুঝার চেষ্টা করি আমরা বাকি না তাদের সঙ্গে আমার কোন ঝগড়া ফসাদ নেই কিন্তু যে মানছে তাকে কেন মানতে দেওয়া হবে না ঠিক না বেটি যে পচা ছাড়া খেয়ে পেট নষ্ট করছে করতে দেন কিন্তু যে ভালো হোটেল খোঁজ করে বেশি দাম দিয়ে অরিজিনাল খেতে চাই তাকে কেন বাধা করছেন টান দিয়ে কেন পচা খাওয়াবার চেষ্টা করতেছেন এটা অন্যায় না এটাই আমাদের এখানে আমরা দ্বিমত বাকি আপনি খাচ্ছেন খান মাফি মুশকিল কেউ খাইলে খাইতে থাকেন তাকে আমার যা আসে না বাকি যে ভালোটা খাইতে চাই তাকে ভালোটা পেতে চাই তাকে মাহরুম করবেন না বিভিন্ন অজুহাত দিয়ে আর বিভিন্ন নাম দিয়ে আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে যেন আমি সবসময় বলি কোরআন এবং সহি হারিস জানার তৌফিক দান করেন মানার তফিক দান করেন এবং অন্যকে জানানো মানানোর জন্য আমাদের কিছু দাবাতাবলীগের শক্তি আল্লাহ আমাদেরকে দান করেন এই আর ডা এই সমস্তগুলি ছাড়েন সত্যপথে আসেন আর সত্যের বিরুদ্ধে অপপ্রচার করে জনগণকে ভ্রান্ত এবং ভ্রস্ত করার অপচেষ্টা করবেন না মরে যাবেন কেমন পর্যন্ত সাগরদের পাপ জারি থাকবে আপনি যতই নিজেকে মনে করেন অনেক কিছু ভালো আবার লাশ কথা বলবো আসুন মরে গেলে যেন পাপ মরে যায় নেকি যেন মরে না যায় এমন না হন মরে গেলে নেকি মরে যাবে কিন্তু পাপ জারি থাকবে নবজ আকুল হাদা শহর আলী আহম্মদ